قال رسول الله صلى الله عليه وسلم كنكم على بينة من ربكم ما لم تظهركم سكرتان سكرة غب الدنيا وسكرة الجهل أو في رواية سكرة غب العيش سكرة غب الدنيا وَحُبُّ الْعَيِّشُ وَأَنتُمْ تُجَاهِدُونَ هِمْ سَبِينُ لِلَّهِ وَتَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْحَوْنَا عِنِ الْمُنْكَرِ قَوْ كَمَا قَالَ عَلَيْهِ السَّلَاةُ وَالسَّلَامُ میرے عزيزوں, میرے دوستوں, میرے بھائیوں انتا جنیس لوگ کنیو دیشد اتاو لوگ خیر اتاو لوگ خیره কোনটা এটা মন্ত করা কোনটা হবে এটা খালেকের পক্ষ থেকে নির্বাচিত হয় যে এটা খায়ের এটা সাপ আর খায় ওষুধে আনা কিউলো খায়রে উজু হ্যতো خالিক এর খায়রে রি ইখতিয়ার সে কখন উজুদে আনবে কখন আনবে হলো دین খায়র আল্লাখারে আর আল্লাহ নিজের এলেম অনুযায়ী অনুযায়ী খায়ের কে ওজুদে আনতেন এটাও অপেক্ষা আর ওইখানে আল্লাহরই হাট ছিল কারো কোনো হাট ছিল না তখন আহলে খায়ের উপরে দুটা জিম্মারি আসে একটা হলো বা খায়ার আর একটা হল তাম এ খায়ার কোনটা খায়ের হবে এটা আল্লাহ নির্বাচিত করছেন দিন খায়ের একচে বড় খায়ের নাই যার কারণে আল্লাহ দুনিয়ার সমগ্র কায়নাথের বুনিয়াদ মানাইছেন দিন নাই কি দিন হইল খায় অজুটে আনা আল্লাহর জিম্মাদারি ছিল আল্লাহ উজুটে আনছে প্রত্যেক জমানায় আনছে হাদিসের ভিতরও আছে ان لربكم في ايام ظهركم لنفحات علاه تتعرضوا لا لربكم في ايام ظهركم لنفحات علاه تتعرضوا نفحات انا باختيار الله فتكون نفحات جلاسه تكون تصيد دكتر فوقه دي جمعه জন্য দুনিয়ার তিন তিন বা নবীদের ও আর এস নবীদের সোহবতের নবীদের আর এস যারা হয় তাদের উপরে দুই জিন্মা আসে একটা এটাকে বাকি রাখা আর এটাকে আগে বাড়ানো এতটুকু কথা এইখানে শেষ আয়ামত আল্লাহ আমাদের সুপোদ করতেন কোরআন আছে হাদিসে কুর্সির ভিতরে আল্লাহ নিজে বলেন আহলু বিক্রি আহলু মাজি আহলু শুকরি আহলু দিয়া اهل طاعتي اهل كرامتي واهل معصيتي لا اقنطهم من رحمتي فان تابوا فانا حبيبهم وان لم يتوبوا فانا صبيبهم هم في المصائب ليбут من المعائب قال الرسول আমাদের মসজিদ আল্লাহ খায়ের মজুদ আল্লাহ মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজো ইনসান ইনসান হিসাবে কিন্তু কোনো কদর কিনত রাখে না কেননা যত আইব আল্লাহ ইনসানের বয়ান করছে এত আইব কোন মখলুকের আল্লাহ কোরআনে বয়ান করেন কোরআন আমাদের সামনে কখনো আল্লাহ ইনসানকে জাহুলা বলছে জাহুলা বলছে না বলে নাই কখনো আল্লাহ ইনসানকে জাইফা বলছে জাইফা কখনো আল্লাহ ইনসানকে কাফুরা বলছে কাকুরা কোরানে আছে তো ইনসানকে আল্লাহ বলছে আমাদের কোনো কোন পদ্রিন পয়দার দি জিনিস আল্লাহ বয়ান করতেন আল্লাহ আল্লাহ রহসান আমাকে পয়দা করতেন আমি কিছুই ছিলাম না আল্লাহ আমাকে পয়দা করতেন আমরা কিছু ছিলাম না ইম্মিম আমি খালি কইরা লম্বা যাবো তর্জমা করব না الله نجي منوز بالتنصر يا ابن عدم ما كنت في شيء كنت ما أم فينا كنت في سلب عبي الكوائد أمك فأخرجت وجمعت بذكي أمك فغشيت في الغشى ثم ربيت ما أم ثم زمى ثم مضغى ثم عدام وقطيت عليه لحمة شبه الله دوان يقول الله ما دلك عظيم نعمة بك نعمت. মেরে দোস্তাল খায়ার ওয়ালা তা চলে গেছে দুনিয়া থেকে আমিয়া আম্বিয়া সবচেয়ে বড় খায়ারওয়ালা তবকা তারপরে আম্বিয়া সবচেয়ে বড় খায়ারওয়ালা তবকা আমরা তপকা হিসাবে সবচেয়ে বড় খায়ার ও গ্রামে তাদের উপরে কোন তপকা নাই জন্য মেরে দোস্ত মেরে ভাই ও মেরে আদিজ মানুষের ভদ্র কি মতো দিনের বুনিয়াদের উপরে আমাদের ব্যক্তিগত মানুষ হিসাবে কোন হাইফি হতো নেই আল্লাহ আমাদেরকে উপরে উঠাবে হিচে নামাবে না আল্লাহ রসুল আল্লাহর রসুল খায়রা যার মঙ্গল আল্লাহ চান আল্লাহ তাকে ব্যবহার করে। উঠেছে সামিনুহুম কালবুহুম রাজমন্দ কেউ যদি বলে কুত্তা এটা ইয়াজ করব না আমি তো সে কামেল হাতে হবে না আর যদি কাল্প যদি সে বলে কালে মুখাস্তি এনকার করে কাল্পকে আল্লাহ ইস্তেমাল করছে সান উঠেছে কালামুল্লা বানা দিছে লৌহে মাহবুজে মকচু হয়েছে কুদরতির জবান দিয়ে তালা খুঁজছে লম্বা পাতানা আসরের পরে সময় কত টুকু আল্লাহ আমাদেরকে এক জিনিসের বুঝ দিছে সেই জিনিসের বুঝ আল্লাহ কোন ইনসানিয়ত কে দেন নাই কি বলেন মা আমাদের সামনে মা বুঝেন না মাখিবাত আমাদের সামনে মা মুসাদাত আমাদের সামনে জান্নাত আমাদের সামনে গায়েব না যদিও জন্মের আর সারা দুনিয়ার ইনসানিয়তের কি মোহতাজ আমরা জানি সারা ইনসানিয়ত যদি আল্লাহর কাছে ইনসান হিসাবে আগের হইতে চায় তাহলে কিসের মোহতাজ আমরা জানি মেহান্ন ছিল সৈয়দুল আমি ছিল সৈয়দুল আমি চব্বিশ গুজুস ইসলামের সবচেয়ে বড় সিপত ছিল দুটা লক্ষ ছিল ওই তুই ব্যতীত করছে এতটুকু ব্যতিত করতে দুনিয়ার কোন জিনিস হুদকে এতটুকু ব্যতিত করে আমি ও রামায় গ্রামের মজলুষে বলি ওই সিনা যেই সিনা আরো সে সহ্য করতে আল্লাহ পাশে বসা সহ্য করতে না করে না কোন মামুলি জিনিস না আল্লাহ করিব হওয়া কোন মামুলি জিনিস না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো কোন মামেরাই যারি জানা জানা আল্লাহ রসুল আমার কুয়া সমে আপনাকে আমি ধারণা দি তারা জানা أخشتم من الأرض رفعتي إلى السماء ثم قلبت وعلقيت على الأرض فصار بحراً مجتاً إلى يوم القيامة والجبريل جاءت شبريناً داراً خمطة رأخنا المحمد الرسول الله كثير قصير الطبيل نا بشينا نا بشي خطونا اوه بكتنا بشي موتانا بشي تيكون اوه بكتنا এতটুকু কালের ছিল যে আল্লাহ রসুলের সিনার মোটা হাম্মেল না আপনার একমত আমার লাগে একমত হইবেন না মনে হয় হুজুস্তানের সিনা মোতাহাম না যদি হুজুমের প্রথম সিফর ছিল সবচেয়ে আলী সিফরাই খাইতে দেয় নাই ফিকির শুইতে দেয় নাই ফিকির বসতে দেয় দাঁড়াইতে দেয় নাই বরং গড়াইতে সিকিরের চোখে পানি নিয়ে আসছে এখন মধ্যে না চলেছে মুজাম্মেল হুসুস হাসলামের জাপি সিপাত কোন আমল নেই আমর থাকলেও জাপের সাথে মনতালে ইনসানিয়তের সাথে মুসলামের কোন তালুক নেই মুস্তফের ইনসানিয়তের সর্ব প্রথম আমার যখন আসছে তো খাদিজা বলছে ডাস্তাল খারেজ আপনাকে ونفرشت عبارة اشتماك قم بلت بالكرادي سهر بلت تكون فأنزل ربك فقبل سيابك فطحب والرجع فهجر ولا تمنم ولا ربك تبذكر ولكن كذيجة من عدو ومن يجيب مكة كله مشت يعبدون الاسمعات اما جنبك درابت انت اول داعي وانا اول مجيبه ميري دستو ميري بعيو ميري عزيزو السيد الانبيار বিভিন্ন জিনিসের কারণে আফিন দৌলতামে আফিম আল্লাহ আমাদেরকে দিতেন আফিম মেহাল আমাদের সুপুরতে আসেন মেহনত্রু মেহনতামা দাওয়া দি আমি কবুল যাকে মৃত্যুর সময় পানি খুশির মৌ মরতে দেয় আপনি থেকে অনুমতি নেওয়ার আমার কোন প্রয়োজন নেই কিন্তু আল্লাহ আমাকে হেদায়াত দিচ্ছে আপনার কাছে যেন অনুমতি নিয়ে দিচ্ছে আল্লাহ আপনি জীবন যতটুক চাবেন ভাবতে পারবেন এক লক্ষ দিতে বলতে আসবি আছে জিবরিল আমার ভাই জিবরিল কই তু বলতে সালাম দিয়ে থান্তি তা মনসব ছিলো আজকে হাত ছড়া তো বলা চৌকো পানি চিরো তো আপনার চৌকে পানি দেখো মেরে রো আমি গুজার জন্য যদি ওই দিন বাহির হইতো ইসলাম এই পর্যন্ত পোস্ত না পানির উপরে নবীর এখতিহার আছে কিন্তু খুনের উপরে নবী, জমের উপরে নবী এখতিহার নাই সেই রক্ত বইছে কিন্তু চোখের পানি ছাড়েন চোখের পানি না। যখন জ্বরের খবর শুনে ঘরে ঢুকতে গেছে দেখতে মেয়েকে খটখটাই বলছে কে বলে তোমার আব্বা জান বলছে আব্বা আপনি একখানে কেউ আছে বলছে আরবে সরকার হোসাইন নামার কাছে আছে আমার সাথে আছে বলছে পর্দা করার মতো কাপড় আমার কাছে নাই চার পায়ের উপরে এইখানে রেখা দিতে আর চোখ দিয়া পানি মুহাম্মদুর রসুল্লাহ জাহাদে আঠারের উপরে পড়তেছে আর বলতেছে আব্বা অসুস্থ তো অসুস্থ কয়েকদিন কিচ্ছু নাই এইভাবে কয়েকদিন চলছে আল্লাহ চোখে পানি ধরে রাখতে পারেন না পানি ধরে রাখতে পারেন না নিজেও বাতার গালের উপরে রাইখা ইয়া মা গাল রাই বলতে তিন দিন পর্যন্ত তোর বাপু কিছু চাইকা দেখে নাই মেয়ের দুঃখে মেয়ের জন্য কান্না ছিল না আহলে বাইতের জন্য কান্না ছিল না হুলুসামের কান্না ছিল উন্নতের জন্য আতাবকিয়া হাবিব রহমান কি আমার পরে আমার উন্মতের কে হবে যে নদীর চোখে ফিকিরে চোখে মৃত্যুর অবস্থায় সুখের চাইনের মন মধ্যে দেয় না চোখে পানি নিয়ে মশ কেমত একদিন উঠবেও চোখে পানি নিয়ে আলিফুল রা আনসালনা কিতাব আর পরে পাবেন আমরা মুসা কে পাঠাইছি বনি ইসলাই ইসানিয়ত যদি ইনসানিয়তের জন্য পাঠায়া থাকেন কেমন পর্যন্ত ইনসানিয়তের জন্য পুরানের বাকি আয়াত ইনসানিয়তের জন্য কেমন পর্যন্ত জন্য দালালত করে যাই তো আল্লাহ কমসে কম উমরে নু জরুরি ছিল ষাট্টি বছর বয়স এটার জবাব কি দিবা আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছো আমাদেরকে মন্তখব করছো আল্লাহ মন্ত করছো করতে এক আদিম নামিম জিম্মারি এক আজিম নামিম জিম্মারি এক আজিম মন্ত্র দান আল্লাহ যদি কদর দান না হইত আল্লাহ এই আয়াস নাদের করতে না এটা আবার মাহবুদ اولا رو تو شان وله بکیه تا حفاظت کره ایتا تا اللہ شانه بکلا ایتا اللہ بوله نامی قدر دان تو ما دید در راو امن کتی رو کتی جنو میره دست و عطیم نعمت اما به سفر قدر کرو اللہ اما در قدر دانی کرد ای جنو خیر وجود ای اللہ انتن اما در که اللہ زمان صحابه اکرام ای, ای دوی کسا که بود چند گیتر باقه اما در زمان داریم ار ازر تقبیم اما در زمان داریم تو صحابه اکرام چند پچند تا قطعیم همه صمیم داری ربی الله تعالی نو قبر ای دوی بر اوی پچند تا جاوار اما دوی بر نسید اونا قبر هلو لیبیا شش تیو نسید شروع دوی شیمان تر مزدخانه دوی داشر میلان جیتانه اوی کنه اولو صمیم داری ربی الله প্রত্যেকবার দুইটা হাতেই তোমার যথেষ্ট তোমার হাতের ভিতরে আমরা ওই কাকত দিছিল যে তুমি আগুনের সামনে রাখলে আগুন সামনে না পিছিয়ে যেতে বাধ্য ছিল হাত যদি আমাদের জন্য রাইখা যাইতাম সমস্ত কোথায় গে শুয়া বেলার কোথায় শুয়া মাকাম হাসেল করত নদী মনে করার বেলায় আমি ছয় বার গেছি এইবার ডিসেম্বরের ২৫ তারিখ সকালে আমি ইউটুপিয়া ছিলাম এই যে এস্তেমা দিল ডিসেম্বরের চব্বিশ তারিখে রাত্রে আমি উড়াল দিচ্ছি রাজধানী আদিজ আবাবায় ছিলাম এখানে গেলে বেলালের কথা আমার মনে ওঠে ওয়া বেলাল দেখতে তো তোর কিরকম কালো জুড়ে তুই তোর মানুষগুলা দেখলে জাপিরে দেখলেই বোঝা যায় কিরকম ছিলি কোথায় প্রায়কা মাল্লা কোথায় উঠাইছে কোথায় উঠাইছে সমস্ত নবীরা পর্যন্ত কবর থেকে উঠতে বাধ্য থেকে উঠতে বাধ্য কিন্তু বেলাল কবর থেকে উঠবে না মোহাম্মদ রসুল পায় নিচে থেকে উঠবে আল্লাহ রসুল বলতে বেলাল আখরুশ আবু বকের বি আমিনী বেলামী বেলা উঠবে নিচের টিকা উঠবে সবার আমুল চাবে কিন্তু আমল চাবে না কেমন মাঠে এলান হবে না বেলাল বেলাল তুমি আসান আমাদের কাছে শোনাও হ্যাঁ নবীর আগে বেলাল জান্নাতের দুয়ারে পৌষবে নবীর আগে এই জন্য নবীর টানে সে আগে পৌঁছে বেলাল আগে জগ্নাতের দুও তা খায়ের কেছে বাকিরাকে তাকদিন করছে আগে বাড়াইছে আমাদের সুকুত আল্লাপ করে দিতে কেননা নবীর পরে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে এই আমাদেরকে দিতে হাওয়ালা করছে আর এই খায়ের আল্লাহ পাক সমস্ত জমিয়ে খায়ের আল মসলুক যেটা আমরা চাই ওটা আল্লাহ পাক এই খায়ের ভিতরে রেখা দিতে খায়ের ভিতরে ভিতরে আল্লাপ রয়েছে এই কাজের ভিতরে আল্লাপ রাখবে এই কাজওয়ালাদেরকে আল্লাহ কি দিবে হয়ে যাবে সময় বেড়া আসবে না পৃথায় মেরে দোস্ত কাজের সাথে লাগা সত্য যখন ফিরে আসি এলাকায় চলে আসি তো বিভিন্ন জিনিস আমাদেরকে গ্রাস করে ফেলে গ্রাস গ্রাস করে ফেলে গ্রাস এটা আমরা বলতেছি না যে তালিম আপনি আপনাকে লাগান না না না এটা আমাদের কাজ না এটা আমাদের সাথে তালিমের সাথে সাথে একটা কথা এটা বোঝেনের জমানায় কি আলেম ছিল না ছিল না বেসরের আগে আলেম ছিল দুনিয়ায় না ছিল না যখন আসেন তখন ছিল না ছিল না ছিল যদি না থাকবে তো পুরান আহবা রহমানের কথা কেন আসবে আল্লাহ রসুল আশ্রাপ আশ্রাপ আমার ইহুদ এ যদি মুসলমান হয় ইহুদি জগৎ মুসলমান হইতে বাধ্য ওলামায় সুয়ে চাঙ্গা থাকবে ক্যা মত কাবিবনে আশ্রফের হাতে আবদুল্লাহিনালামের মত আলেন কাবিবনে আহবারের মতো আলেন আলেমের চিকা ইয় আহলা মক্কা ইয়লা কুরাই হাল উলি হাল উলি যা কি বলছে রাত্রের অন্ধকারে কে জানে তার কি হ্যাঁ উঠা দেখেন শুধু মক্কায় না বনু পুরায় দাঁড়ার নদীরে মদিনা মনে পড়ার ভিতরে আলেম চিৎকার দিয়া রাত্রে ঘুমের টিকা উঠা বলতেছে ইয়া সাবাহা ও জমা হবনু নজিরা বলতে তোর মাথাকে খারাপ হলো প্রত্যেকে দুঃশন আসলো বলে ওই রাখুন সমস্ত কিন্তু মেহান্ন ছিল না ছিল না দাওয়াত মেরে ভাইও মেরে দোস্তেরে মেরে দোস্ত আমিও বরিশালের ছেলে যদিও বলিস কথা প্রচলিত মুসলমানের কাছে দাওয়াত নাই বলে মেরে রস্ত যদি শূন্য তা তৌহিদের দাওয়াত মা চাহা বিহিন নবী সংসামের দাওয়াত আর মা তা রসুলের যদি দাওয়াত মা নাহাকুম কুম যদি দাওয়াত আমি আবু আবদুল্লাহ উন্দুন গ্রাম দেখছি দুই হাজার আটে আবু আবদুল্লাহ আলবানির গ্রাম দেখছি দুই হাজার আটে কর্তুবীর গ্রাম দেখছি দুই হাজার আটে जिंदगी জিন্দগি রাশিয়ার জিন্দগির আমি একানব্বই বিরানব্বই দশকে আমার চোখের দেখা বলতে চোখের দেখা একটা নাই। আর কবরের ভিতরে গা ওই বাগানে এখনো সীমা কোন না। আমি তো বিরানব্বই দশকের কথা বলতেছি মাত্র স্বাধীন হইতে এক থেকে নব্বই দশকে স্বাধীন হইতে রাশিয়া আমি তো এখনকার কোথাও বলতেছি ওই সময় তো দেখছি এখনকার কোথাও বলতেছি এখনো কোনো অবৈধ জিনিস না আমাদের পাকা ইটার ভিতরে পাকা এই জন্য জিনিস আমাদের সুপর আমাদের যতই নসরুফিয়া থাকুক না কেন নসরুফিয়াতের সাথে যখন আমরা দাওয়াতকে আল্লাহ হুকুম দাওয়াত দুনিয়ার কোনুলের জন্য কাল রসুলের জন্য তিনি বাচ্চাকে কাঁদাদে যেন সাহাবাই সালাম কাদাইতে আল্লাহ ওরা দেখবেন সারা দু সারা দুজন্য কোনো সাহাবা এলমুল মুসাহ আমরা তো হদায়তের দোয়া করি আর সাহাবা হদায়ত আল্লাহ হদায়ত হদায় মাল পায়া গেছে আল্লাহর ওয়াদা আছে এই মেহান্ন নিয়ে যে মক্সদ বানায় দৌড়াবে আল্লাহ তাকে মাল দিবে সাহাবা মক্সদ বানায় দৌড়াই পারস্যের মাল মদিনায় আসছে রুমের মাল মদিনায় আসছে चुषाजा निवारण करते दिनार लॉन हासान एक लक्ष दिनार हाथिया दीक्ष दिनार एकसाथे चो नाई साहब हम्मानदे ना एक लक्ष दे दरहान सकाल सन्धा सबका कर মাল ওয়ালা কেউ ছিল না আসছে না উমর আব্দুল্লা জামানা আসছে না আসে না আসছে আর চতুর্থ আবু আকাশ আবু আকাশ জিয়াং জুতে আছে হংকং এর সেন এর টিকা সাড়ে ওনার খবরে দিবে উনি আঠারো মাস চলায় এখানে আসছে খবাস ছিল খবাস রুটি বানাইতো আর বিক্রি করতো এক সীমিত সমাজ তারপরে দিনের মেহান করতো আঠারো মাস চল আবার যখন পাবে মদিনা জিয়া ঢুকতেছে তো তাহাবির সাথে যে সাথে মোলাকাত হইতে সে সালাম দিতে জব দিতে জিজ্ঞাসা করতে কেই পার্লাহ তো সে চকের পানি জড়াই বলছে আবার উঠছে আবার জিয়ান জুটে আসছে নিজের হাতে মসজিদ বানাইতে নিজের নাম লেখতে এখনো লেখা আছে মসজিদ মুস্তাফ ওই ডাচা এখনো রাখা আছে পাশে তার কবর রাখা আছে ভাই ওই জিম্মাদারি আমাদের হাতে ইয়া পুজ আমাদেরকে দিতেন মসরুপিয়া যতই থাকুক এর সাথে সাথে মসরুপিয়া সাথে যে পুজ আর জিনিস আল্লাহ আমাদের সুপোর্ট করবো আল্লাহ ইজ্জতের সাথে পালবে এটা আল্লাহর ওয়াদা ওয়াদা ওয়াদা এটা আল্লাহর ওয়াদা দেখেন এক আয়াত্মীয় জিবরিস যখন আসছে তো চোখে পানি নিয়ে আদম সন্তানাজ করছে আল্লাহ ঋষিকের ব্যাপারে কথন খাইছে poksta ma isku goma tu adun farab bus samawat de dola pata e ayat ni dokan Allah amad ke kalbe jodi eta ke maksad banai kade sape sape tadreej tadreej imam samosto kitor sathe sape ekar jonno e jonno hadith ache aballahu ayyazuka abdal mukmin min heis এই জন্য বেরোয় দোস্ত আপনারা যারা আমরা চিল্লা তিন চিল্লা কাজ বানাই সমস্ত কাজের ফাঁকে আমি কাজ বানাইছি হুম্মত আমাদের কাছে হুম্মতের জিন্দিগির মকসাদ আমাদের সামনে হুম্মতকে কি করতে হবে এটার উপরে যখন আমি উঠবো তো আমাদের পাকা এর ভিতরে লুকায়িত আছে আমাদের জরুরত আল্লাহ এর দ্বারা পুরা করবে আমাদেরকে আল্লাহ একদারা বাকিও রাখবে আমাদের নসলো বাকি রাখবে দিনও বাকি থাকবে জুনিও বাকি থাকবে আর যদি তা না হয় বেড়ে বেড়ে ধরত আমরা যা কর্তার করতেছি একদিন আমরা শেষ হয়ে যাবো এটাও যাবে এই জন্য তাল চিল্লা পিনচিল্লাওয়ালা গুলামের গ্রামের কাছে আমার দরখাস্ত মেরে ধরত যদি কথা বুঝে আসে আজকের থেকে পাকা নিয়োগ করি যত মৎসুক আমার থাকুক না কেন রসুল্লাহ সালাম দিনের যে একটা শুরু দিন থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে কবর পর্যন্ত কবর থেকে কেমতের ক্যামতের দিনও যিনি কানতে টানতে উঠবে রেবায়তে আসে আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে জিবরি যখন কর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য যখন আসবে তো হুজু সালাম কবর থেকে উঠবে বহু আরুজ আরেক রাতে আছে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল জিবরিন তার একটা উন্মতি আলার সাথে জাহান্ন জিবরি রে জাহান্ন উঠেইতে আস কে কসমের উপরে বাধ্য করবে কসম দিয়ে জালালের লাগবে মা সাত আপনার ব্যতীত তো কেউ উঠেই নাই আপনার উম্মতকে আমি জাহান্নামের কিনারে কোথায় রেখা আসলাম যে নবীর হিকির আর যে নবীর চিন্তা এই আলম ছিল যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নেওয়া যা মেরে দোস্ত সারা জীবন কান্নায় মৃত্যু কান্নায় খবরে কান্না আর কেমতের দিন কানতে কানতে উঠবে আর কেমতের মাঠে যার চোখের পানিতে কেমতের মাঠের মাথা ভালো হবে সেটকে ঠিক না হ্যাঁ এই জন্য মেরে দোস্ত যদি আইসা থাকে আপনাদের কাছে আমার দরকার কে কে এখানে আসে দেখি কয়জন কজন আছে এখানে চাল লাগানো যে আমি চাল হাত হইল একটু উপরে বেশি করে উঠান তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন নামার আপনারা চিমচিল্লা কে আছে দেখি একটু কোলামাই গ্রামের ভিতর থেকে এরকম আছে যে সামনে রমজান টাকা আপনাদের সামনে মাদারেসের ওষাতে দা এবং তোলা উপা বিশাল এক সংখ্যা ঠিক না বিশাল এক সংখ্যা লম্বা ছুটি এদের সময় তাহাফুজ হোক উন্মতের খায়ের জন্য এদের সময় এস্তেমাল হোক উন্মতের খায়ের জন্য হোক এক বিশাল উন্মত তলব নিয়ে বাহির হবে কাকরালটিগা হবে না হবে না বিশাল উন্মত কাকরালটিকে বাহির হবে যার কারণে কাকরালওয়ালা কাকরালকে দুই ভাগ করতে বাধ্য হয়ে গেছে ककरइले आई मौसुमे बड़ मजमा कल कर्तने कई मजमा मद्रास बारिंदा जगह पावर ए रमजानल्लापर की आल्ला रमजान एक पर জমাট ঢুকতে থাকে হেডায়াত হইতে থাকে মুসাভা হইতে থাকে বাইর হইতে থাকে রাত্রের গুলা সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যারা আসতে এই পুরা ইনসানিয়ার তলব নিয়ে আসতে যদি আমাদের এই মাদারেসের তোলা ছোট ছোট বাচ্চারা যদিও এরা ছোট যদিও এরা ছোট এরা যদি এদের সাথেমাল হয়ে যায় যারা আমি তো কলেমা বহুত আছে কলেমা তালাপত্তি হয় নাই সহি হয় নাই তিন চিল্লা দিও মা এখনো আসে নাই মুসুর সাথে মাঝে মাঝে আমাদের সাথে চলে যখন দোয়া পরে তো দোয়া পড়লে আমি আবার দোয়া উল্টে আমার নকশের উপরে পড়তে হয় যে তুই কোথায় আস সাথীর দোয়া এই অবস্থা কি সহ চলে যাওয়ার পরে আমরা যে আপনাদের কে দিয়া যাবো যে লিস্ট আপনারা দিয়া যাবো আপনারা শুধু এমতেহান শুরু হওয়ার সাথে সাথে ব্যাপারের এমতেহান प्रथम तारीखे दस टाइप लिस्टी अनुजा शुद्ध उचुल्लाचिल्ला वालामे टीका दस जमात चाहिए चाहे दस टा जमात पांच दिन हम सात दिन हम दस दिन हक